আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যা সম্পর্ক আছে ইসলামী অর্থনীতির সাথে ইসলামী বা কোনো অর্থনীতি এই বিষয়টা যদি তার মধ্যে থাকে তাহলে অর্থনীতি বা অর্থ ব্যবস্থা ধ্বংস হওয়ার দিকে ঝুঁকি নেয় ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে আমানতে খেয়ানত আমানতে খেয়ানত আমানত একটা গুরুত্বপূর্ণ জিনিস ইমান আর আমান ইমানের সাথে আমানতের কাছাকাছি একটা সম্পর্ক আছে আমানত কাকে বলে আমানত মানে হচ্ছে দায়িত্ব আমানত মানে হচ্ছে গচ্ছিত মাল আপনার কাছে একটা জিনিস রাখতে দিলাম সেটা আপনার কাছে আমানত আল্লাহ আপনাকে একটি স্ত্রী দান করেছেন এবং নেক স্ত্রী যেটা হচ্ছে আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার সেটা একটা আমানত আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন সেই সন্তান আপনার কাছে আল্লাহর দেওয়া আমানত আপনার মালিক আপনাকে মাল ছেড়ে দিয়েছে দোকান ছেড়ে দিয়েছে ব্যবসা ছেড়ে দিয়েছে সেই দোকানের মাল ব্যবসার মাল আপনার কাছে আমানত আপনার মালিক তার বাগান ছেড়ে দিয়েছে তার জমি ছেড়ে দিয়েছে আপনি চাষ করছেন তাকে ভাত দিচ্ছেন এই জমি তার আপনার কাছে আমানত এইভাবে যে চাকরি করে অফিসে চাকরি করে সে সরকারি ভাবে চাকরি করে সরকারের কাছ থেকে বেতন নেয় সরকারি অফিসের বা যে কোনো অফিসে পাবলিকও হতে পারে অফিসের সমস্ত মালপত্র কাজ কর্ম ইত্যাদি তার কাছে আমানত বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে যদি আমানত দাঁড়ি রক্ষা না করা হয় তাহলে ব্যবসা থাকতে পারে না টিকতে পারে না ব্যবসা চলতে পারে না আমরা মোটা কথায় দুর্নীতি বলি আজকাল দুর্নীতি আপনারা জানছেন রাজনৈতিক পর্যায়ে দুর্নীতি কত আর দুর্নীতি যেখানে আসে সেখানে উন্নতি আসে না ব্যবসাও তাই এই আমানতের গুরুত্ব কতটুক আমানতের গুরুত্ব আমরা অনুধাবন করে ইসলামী অর্থনীতিতে আমানতের গুরুত্ব কতটুক বুঝতে পারলেই বুঝতে পারবো যে আমাদেরকে আমানতদার হতে হবে আমানতদার লোক তৈরি করতে হবে তাছাড়া অর্থনীতি চাঙ্গা হবে না এবং ব্যবসায় লাভ হালাল হবে না অথবা ব্যবসাতে লাভ হবে না গুরুত্ব কতটুকু মহান আল্লাহ গুরুত্ব সম্পর্কে বলেছেন আল্লাহ বলছেন আমি আমানত অবতীর্ণ করেছিলাম আকাশমন্ডলের ওপরে পৃথিবীর ওপরে পাহাড়ের ওপরে কিন্তু তারা সেই আমানতকে বহন করতে অস্বীকার করলো চাইল না বহন করতে ভয় করলো ওয়াশ ফাখনা মিনহা খুব ভয় করলো যে পার্বনা বহন করতে ওয়া হামাল আহ ইনসান কিন্তু ইনসানের উপরে মানুষের উপরে যখন তা বহন করা হলো যখন তার উপরে দায়িত্ব দেওয়া হলো তখন সে গ্রহণ করে নিল বহন করার দায়িত্ব গ্রহণ করে নিল কানা জালুমান জাহুলা, হচ্ছে মানুষ হচ্ছে জালুম অত্যাচারী আর মানুষ হচ্ছে জাহুল অজ্ঞ তাই গ্রহণ করে করে নিল। আমানত নিয়ে যারা খেয়ানত তারা হচ্ছে জালুম ও জাহুল কিন্তু আমানত নিয়ে যারা আমানত আদায় করে ঠিক ঠিক ভাবে পালন করে তারা কিন্তু জালুম জাহুল না জালুমান জাহুলা মানুষ হচ্ছে জালেম মানুষ হচ্ছে জ্ঞ আমানতদারির বা আমানতের গুরুত্ব মোমেনের বিভিন্ন গুণ আছে মোমেন নামাজ আদায় করে প্রদান করে। ইত্যাদি জাকাতি তার মধ্যে একটা গুণ হলো হল রাউন যে মোমেনরা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এরা হচ্ছে সফল কাদাফ লাহাল মোমেন তারা হচ্ছে সফল কাম সফল কাম মোমেন যে তাদের আমানত রক্ষা করে এবং প্রতিশ্রুতি অঙ্গীকার ওয়াদা রক্ষা করে আমানত রক্ষার ব্যাপারে মহান আল্লাহর ঘোষণা হল আহলিহা নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আমানত তার মালিককে কে করো তোমার কাছে যে আমানত রেখেছে সেই আমানত সঠিকভাবে মালিককে প্রত্যর্পণ করো আল্লা ভালো জিনিস দিয়ে তোমাদের উপদেশ দিচ্ছেন তোমাদেরকে সতর্ক করছেন নিশ্চয়ই মহান আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ বলছেন একটা নীতি হচ্ছে বন্ধক নেওয়া তাই না এই বন্ধক নেওয়া জিনিস হচ্ছে আমানত আপনি আমাকে টাকা দেবেন না বিশ্বাস হয় না তাই ঘড়িটা আপনার কাছে বন্ধক রাখলাম বিশ্বাস হয় না তাই একটা গাড়ি বন্ধক রাখলাম তারপরে সেই গাড়ি সেই ঘড়ি আপনি ব্যবহার করতে পারেন তাই না পারেনা পারেন না আমানত আমানতে রাখা জিনিস আপনি বন্ধক নাও বন্ধক রাখতে পারো না এবার যদি এক অপরকে তোমরা বিশ্বাস করো তাহলে যার কাছে আমানত রাখা হয়েছে সে যেন আমানত ফেরত দেয় দোষী সেই ক্ষেত্রে তুমি সাক্ষ্য গোপন করোনা কালবো আমানতের ব্যাপারও যে ব্যক্তি সাক্ষ্য গোপন করবে তার হৃদয় হচ্ছে পাপময় তার মানে সে হচ্ছে পাপি আলিম আর আল্লাহ জানেন যা তোমরা আল্লাহরীত কি খেয়াল করা তোমরা খেয়ানত করোনা ও রাসুল আর রাসুলের খেয়াল করোনা ও তা না তে কম আর তোমাদের আপোসের লেনদেনের ক্ষেত্রে যে আমানত আছে সেই আমানতেরও খেয়ানত করোনা খেয়াল করোনা না। আমানতে খেয়ালত করে খেয়ালত তো গোপনই হয় তাই না ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই তলায় তলায় তলায় তলায় অনেক কিছু সরিয়ে হয় আমানতে হাতে করা হয় আপনি একটা ব্যবসার প্রতিষ্ঠানের মালিক আছেন না। অনেক ভাবেই করতে পারেন अपनी मसजिदे मतोवाली आदरासार कैशियारे गुटी गुटी सराते भुआ भावचार देखिए हिसाब ना पर गोपन का हाथ साफाई खेान जदि क्यों कर दुनिया बेचे जाए आखे रातना आल्ला নবী নবীদের ভুল হতে পারে কিন্তু পাপ হতে পারে না সুতরাং নবীর জন্য সঙ্গত নয় খেয়ানত করা আর যে ব্যক্তি খেয়ানত করবে ওমাইয়া ভুলুল হচ্ছে গনিমাথের মালে খেয়ালত করা মাল জানেন যুদ্ধ শেষে যখন মুসলমানদের জয় হয় তখন যুদ্ধ লব্ধ সম্পত্তি জমা করা হয় তাই না কিছু মানুষ যাতে করে ভাগে না পরে আমার ভাগে পড়ে শুধু এরকম হয় না হয় না এই ক্ষেত্রে যে ব্যক্তি খেয়ানত করবে খেয়ানতের মাল কেয়ামতে হাজির করবে উপস্থিত হবে আল্লাহ তাকে দেখাবেন এমনি আপনার জানেন সবকিছু কাল দেখানো হবে সারা বিশ্বের লোক দেখবে আপনার সমস্ত কাজ ভালো অথবা মন্দ দেখানো হবে আপনার লোকের সামনে দেখানো হবে আপনি কি করেছেন কোন জায়গাতে করেছেন গোপনে অথবা সংগোপনে অথবা প্রকাশ্যে আপনি যেটা করেছেন কালকে আমতের দিনে দেখানো হবে আর মাটি তার রেকর্ড বাজিয়ে খবর বলে দেবে সব প্রকাশ হয়ে যাবে কিচ্ছু বাকি থাকবে না কেমতের দিনে হাজির হবে প্রত্যেক প্রত্যেক আত্মাকে তার বিনিময় তার প্রতিশোধ প্রদান করা হবে তাদেরকে কোনো প্রকার জলম করা হবে না তাদের প্রতি কোন প্রকার অন্যায় আচরণ করা হবে না রসুল বলছেন এমন এক লোককে আমি চাকরি দিলাম জাকাত আদায় করবে অসুর আদায় করবে ফেতরা আদায় করবে একটা চাকরি দিলাম সেই চাকরির জন্য তাকে আমি বেতন দিয়েছি বেতনও পাচ্ছে তারপরে উপরন্তু যদি মানুষের কাছ থেকে কিছু গ্রহণ করে তাহলে সেটা কি এটা হচ্ছে খেয়ানত। খেয়ানত খেয়ানত এই এই করা করা হারাম যাবে না কারণ তোমাকে আমি বেতন দিচ্ছি দেখবেন অফিসের অফিসারে আপনি যান কাজ করে দিচ্ছে না বলছে বাইরে থেকে টাকা লাগবে আপনি যেখানেই যাবেন সেখানে বাইরে থেকে টাকা না দিলে বকশিস বকশিস না দিলে আপনার কাজ হচ্ছে না বকশিস দিতে হয় আপনি বেতন পাচ্ছেন অফিসে আপনার কাজ করে দেওয়ার দায়িত্ব কিন্তু বলছেন আমি তাড়াতাড়ি করবো না তাহলে কালকে আসুন কেন আসবো কালকে আপনার যতটা সম্ভব আপনি করুন কিন্তু তাড়াতাড়ি করে দেবে কিংবা অন্যর কাজ চাপা রেখে আপনার কাজটা করে দেবে কিসের বিনিময়ে বকসিসের বিনিময়ে এক প্রকার খেয়ানত আমি যাদেরকে চাকরি দিয়েছি বেতন দিয়েছি ও পরন্তু যদি কেউ কারো কাছ থেকে গ্রহণ করে সেটা হচ্ছে খেয়ানত নবী সাল্লি আসাল্লাম ইবনুলুত নামে এক ব্যক্তিকে জাকাত আদায়ের জন্য পাঠিয়েছিলেন তারপর আদায় করার পর ফিরে যখন নবী সাল্লা কাছে জমা করলেন বললেন যে এটা হচ্ছে আপনাদের আর এটা হচ্ছে আমার আরে আমার কি তুমি সৎকার মাল নিয়ে এসেছ সবই মুসলমানদের সবই বাইতুল মালের তাই এটা আপনাদের এটা আমার কি তুই বলছে না এটা আমাকে গিফট দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে একজন ওসর আদায়কারী জাকাত আদায়কারী যখন জাকাত আদায় করতে যায় সৌদি আরবে আছে যাদের উট আছে অনেক উট সেই উটের জাকাত আদায় করতে যায় তখন যদি উটের মালিক যে আদায়কারীকে কিছু গিফট দেয় তার মানে কি প্রত্যেক দানি প্রতিদান চায় যখনই তাকে দান দেবেন প্রতিদান স্বরূপ আপনার হিসাবটা একটু হালকা করবে না করবে না আর হালকা হিসাব যখনই হবে তখন আপনি জাকাতের খেয়ানাত করবেন খেয়ানাত হবে না হবে না হিসাবে তার মানে আমার হিসাবটা একটু হ্যাঁ কম করুন এরকম হয় আপনারা যারা পাড়া গ্রামে যারা চাষিদের চাষ করতে দেখেছেন অথবা চাষ করেছেন তারা জানবেন বড় বড় জমির মালিকরা যখন চাষের ভাগ নিতে আসে জমির মালিকের ভাগ নিতে আসে তখন লোক পাঠায় এই কথা বলার আগে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আমরা ইনশাআল্লাহ বাকি কথা পূর্ণ করব আমাদের সাথে থাকুন কাছে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাল্লাহ Allahu long... yeah. Akbar long... আল্লা পরিমান শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সকল সৃষ্টি জগতের মালিক তুমি नबी सल्लम इुतिया नामे एक ब्यक्ति जकत आदाय पाठिय जकत आदाय कर फिर যখন নবি সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে জমা করলেন বললেন যে এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে আমার আমার আরে কি। তুমি সরকার মাল নিয়ে এসেছ সবই মুসলমানদের সবই এটা আপনাদের এটা আমার কি তো বলছে না এটা আমাকে গিফট দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে একজন ওষর আদায়কারী জাকাত আদায়কারী যখন জাকাত আদায় করতে যায় সৌদি আরবে আছে যাদের উট আছে অনেক উট সেই উটের জাকাত আদায় করতে যায় তখন যদি উটের মালিক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 যখন চাষের ভাগ নিতে আসে জমির মালিকের ভাগ নিতে আসে তখন লোক পাঠায় তখন চাষিরা সেই লোককে কিছু খাওয়ায় কিছু গিফট দেয় ডিম খাওয়ায় ইত্যাদি ইত্যাদি ফলে ভাগ নেওয়ার সময়ে ওজনে তখন কি হয় জমির মালিককে ভাগ কম দেওয়া হয় এই খেয়ানটটা করছে কিসের ভিত্তিতে ওই যে যে আদায়কারী সেই আদায়কারীকে ঘুষ দেওয়ার মাধ্যমে আদায়কারী নিজের আমানতের খেয়ানত করার মাধ্যমে জমির মালিক ভাগে কম পায় এখানে দাঁড়িয়ে গেলেন খা দিলেন এবং বললেন কাউকে যখন কর্মচারী রূপে পাঠাই আমা এটা আপনাদের আর এটা হচ্ছে গিফট যা আমাকে দেওয়া হয়েছে কিনা হাদিয়া দিচ্ছে কেন আমি পাঠিয়েছি বলি তো বাইতুল মালের আদায়কারী হয়ে গেছো বলেই তো হাদিয়া দিয়েছে ঘরে বসে তো হাদিয়া দেবে না সুতরাং যে হাদিয়াটা দিয়েছে সেটা বাইতুল মালের তোমার নিজস্ব সম্পত্তি নয় তা উপস্থিত করবে রাকাবাতিহি তার ঘরে কেন ইরান যদি সে করে নিয়েছে তার উঠ তার ঘরে চাপানো হবে আও বাকার আল্লাহ খুয়ার কিংবা গরু তার ঘরে চাপানো হবে তার শব্দ হবে লোকে তাকিয়ে দেখবে তখন বুঝতে পারবে গরু খেয়াল করেছিল অথবা ছাগল ছাগল চাপানো হবে কেয়ামতে আর ছাগল ও মেয়ে মেয়ে চিৎকার করতে থাকবে আর লোকে জানতে পারবে লোক দুনিয়ার বুকে ছাগল খেয়াল করেছিল সুম্মা রাফা দি হাত আল্লাহ তারপর আল্লাহ রসুল হাত তুললেন এইভাবে মানুষের কাছে ঘুষ নিয়ে থাকে আমানতে খেয়ানত করে থাকে আদায়কারীরাও আমার আমানতে খেয়ানত করে থাকে ইবনুল মতই আদায়কারী এইভাবে যারা পঞ্চাশকে পাঁচ বানায় কিংবা পাঁচ কেজিকে পাঁচ টাকা বানায় তারাও এক প্রকার খেয়ানতকারী এই খেয়ানত নিয়ে কাল খেয়ামতের দিনে উপস্থিত হবে আর তারা এমন অবস্থায় পড়বে যে লোকের সামনে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে লজ্জিত হবে যখন আল্লাহ আল্লাহতলা তাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবেন যে তুমি এইভাবে খেয়ানত করেছো সুতরাং খেয়ানত বড় খারাপ জিনিস আমাদের সামনে আর মাত্র পাঁচ মিনিট সময় আছে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করা হবে সালামু আলাইকুম সালামতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে কেউ হালাল এবং হারাম কিছুই বাঁচেনি হালালও কিছু আছে হারামও কিছু আছে ইনকাম করতে করতে অনেক সম্পদ বানিয়েছে বানার পরে কিছু বুঝেও করেছে আবার না বুঝেও করেছে কোনোটাও বেছে করেনি তারপরে সেই সম্পদ আল্লাহর ডর পয়দা হওয়ার পরে আল্লাহর খালিশ দিলে তৌবা করার পরে সেই সম্পদটার কি করবে কোন ফ্যাক্টরি বানিয়েছে কিছু জমি কিনেছে কোনো ব্যক্তি যখন হারাম উপার্জনের মাধ্যমে ধন সঞ্চয় করে এবং তার ফলে সে বাড়ি গাড়ি বিল্ডিং ইত্যাদি করে নিয়ে ফেলেছে তারপরে সে হেদায়ত পেয়েছে এবং সে তো করতে চাচ্ছে বা তো করেছে এখন যে মালগুলো যে সম্পদ সে হারাম উপায়ে অর্জন করেছে উপার্জন করেছে সেগুলো সে কি করবে সেইগুলো থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তা তৌবা আল্লাহ দরবারে কবুল হবে কি না এর জন্য বলেছিলাম তৌবা করার হচ্ছে ছটা শর্ত শর্ত যখনই জানবেন এই ছটা শর্ত যে পালন করবে তার তৌবা তৌবা নাসু হবে তোবা তার নাসু হা সেই তোবা যাতে ছটা প্রথমে বলেছিলাম যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তওবা করতে হবে আল্লাহর জন্য তওবা করতে হবে খাঁটিভাবে দুই যে আপনি বর্তমানে হারাম উপার্জন করছেন তা বর্জন করতে হবে নম্বর তিন দ্বিতীয়বার সেই হারাম উপার্জন করবেন না তাতে দৃঢ় সংকল্প হতে পারে দ্বিতীয়বার আর জীবনে করবো না নম্বর 4 যে পাপ আপনি করে ফেলেছেন তাতে হবে তোবা করতে হবে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগে আপনাকে তোবা করতে হবে নম্বর ছয় এটা হচ্ছে কঠিন স্বর যদি আপনার পাপ বান্দার হক সংক্রান্ত হয় মালধন বান্দার হক সংক্রান্ত কারো সুদ খেয়েছেন কারো কাছে অন্যায়ভাবে কোনো টাকা গ্রহণ করেছেন কারো জমি লিখিয়ে নিয়েছেন ইত্যাদি ইত্যাদি যদি এই শরীর হারাম উপার্জনে কামায় আপনার অর্থ হয় সেই অর্থ সঞ্চয় থাকে গাড়ি বাড়ি বিল্ডিং থাকে তাহলে সেই তবা করার পর বা তবা করার আগে সেই মাল থেকে আপনাকে মুক্ত হতে হবে তবে আপনার তবা হবে সেই মাল থেকে আপনি কিভাবে মুক্ত হবেন মনে করুন আপনার চুরি করা মাল মালিককে ফিরিয়ে দিতে হবে যে যার কাছ থেকে চুরি করেছেন তাহলে ধরা পড়ে যাবেন তাহলে কি করে হবে যে কোনো উপায়ে তার হিসাবে ঢুকিয়ে দিতে হবে আর যদি মালিক বুঝতে না পারেন কিংবা বুঝতে পারেন তাকে ফেরত দেওয়া অসম্ভব হয় তাহলে সেই মালিকের নিয়তে আপনাকে সেই টাকা সেই অর্থ উপার্জন কি করতে হবে গরিব মানুষদের মাঝে বিতরণ করে দিতে হবে গরিব মানুষদের মাঝে বিতরণ করতে হবে এক টাকা ঘুষের টাকা গরিব মানুষদের মাঝে বিতরণ করতে হবে যেমন বলেছিলাম যে ব্যাংকের সুদ যারা ব্যাংকে টাকা রাখতে বাধ্য হন তারা তো সুদ খাবেন না কিন্তু সেই সুতটা আপনি কি করবেন অনেকে বলছেন ব্যাংকে ছেড়ে দাও যা করছে করছে কিন্তু অনেকে না তারা অন্য কাজে লাগাবে শুধু সেটা তুলে নিয়ে গরিবদের মাঝে মাঝে বিতরণ করে কিংবা রিফাহে বলে কাজে হচ্ছে সাধারণ রাস্তা হচ্ছে সেই সব সাধারণ কাজে ব্যয় করে দাও হারাম মানের টাকা আপনার যেটার আইন মানে যেটার আসল হারাম নয় মনে করুন যেটা মদের মতো নয় মদ হলে কি হোক নষ্ট করে দাও কিন্তু এটা টাকা টাকাটা তার এমনি হারাম না সেটা পকেটে রাখলে হারাম না এই টাকাটা যেহেতু এর আসলত্ব হারাম নয় সেহেতু এই টাকাটা যাদের জন্যে জাকাত খাওয়া হালাল তাদের জন্য আপনি বিতরণ করে দেন সেই সমস্ত গরিব মানুষকে দান করে দেন কিংবা ওই শ্রেণীর আম দানের মধ্যে তাই দান না দানের নিয়তে না আপনি সব পাবেন সেই নিয়তে না কারণ হারাম টাকা থেকে আপনাকে মুক্তি পেতে হলে আপনি তাতে সবের নিয়ত করবেন তা চলবে না এই ভাবে আপনি নিজেকে মুক্ত করলে আল্লাহ তো আবার কবুল করবেন আল্লাহ তালা আমাদের তো বা কবুল করুন وصلى الله على محمد وعلى اله وصحبه اجمعين <تصفيق>